যখন তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে আরেকটি বার দুনিয়াতে প্রেমন করুন পুনরায়ুন প্রেম করুন ক্য মতন হুয় কু হি বখন ইউ বাস যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি আল্লাহ সুকুমা বলছেন কাল্লা না এটা তো তার একটা মুখের কথার কথা মাত্র আর তার সামনে রয়েছে বার্জাক সেই দিন পর্যন্ত যখন তাদেরকে পুনরায় উত্থান করা হবে যখন কোনো একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় সেই ব্যক্তি ইচ্ছা করে কামনা করে আবার সে ফিরে আসবে দুনিয়াতে আবার ফিরে আসতে চায় কিন্তু কেন একজন কাফির সে চায় দুনিয়াতে ফেরত এসে ইসলাম গ্রহণ করবে মুসলিম হবে আর যদি সে পাপাচারী গুনাগর ফাঁসি হয় তাহলে কেন সে ফিরে আসতে চায় সে ফিরে আসতে চায় তও করার জন্য সে ফিরে আসতে চায় তওবা করার জন্য কিন্তু আল্লা সুবহাম তাল্লাহ কঠোর ভাষায় বলে দিয়েছেন কাল্লাহ না কক্ষণ নয় এটা তো তার একটা মুখের কথার কথা মাত্র আমাদেরকে দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল এখন অনেক দেরি হয়ে গেছে আমরা সেই সুযোগ গ্রহণ করিনি এই অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ সুবান তাল্লা নিকট ইচ্ছা পোষণ করে যে সে আবার দুনিয়াতে ফেরত আসতে চায় সে যদি বলে হে আমার রব হে আমার পালন কর্তা আমাকে পুনরায় আরেকটি বার দুনিয়াতে প্রেরণ করুন কদারাম বেরোচের যাতে আমি ভালো কাজ করতে পারি যেগুলো আমি যেগুলো আমি করিনি তারা এই ধরনের করবে তওবা করবে তারা ইচ্ছা করবে যে তারা ফিরে এসে মুসলিম আল্লাহ সুহাম বলছেন দুনিয়াতে ফেরত এসে ভালো কাজ করবে কাল্লা না কখনো নয় এরপর আল্লাহ সুন্দর বলছেন তাদের আর তাদের দুনিয়াতে ফেরত যাওয়ার মধ্যে একটা পর্দা বা বার্জাক বাধা স্থাপন করা হয়ে গেছে এখন অনেক দেরি হয়ে গেছে যেদিন আগুন তাদের মুখমন্ডল ওলট পালট করে দিবে অগ্নি নার ত তাদের মুখমন্ডল ওলট পালট করে দেওয়া হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও তার রাসুলের আনুগত্য করতাম হায় আমরা যদি আল্লাহ অনুগত্য করতাম এবং তার রাসুলের আনুগত্য করতাম তাও এটা ছোট্ট একটা শব্দ কিন্তু এর অর্থ অত্যন্ত মহান এবং গভীর এর একটা অর্থ হতে পারে অনুশোচনা অনুতপ্ত হয়ে মন্দ খারাপ কাজে আর ফিরে না যাওয়া আল্লাহ সুভান্তাল্লাহ নিজেকে ক্ষমা প্রার্থনা করে নিজেকে সংশোধন করে নেওয়া কিন্তু তাওবা মূলত একটি প্রত্যাবর্তন ফিরে আসা কার দিকে প্রত্যাবর্তন কার দিকে ফিরে আসা ফিরে আসা মহান আল্লাহ সুহামত আল্লাহর দিকে তাওবা হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন আল্লাহ সুহামত আল্লাহ তাই আমাদেরকে বলছেন হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো আন্তরিক يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدَخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهِ মনুম يقولون يقولون رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ কদী হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজগুলোকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে নাতে যার তলব দেশে নদী প্রবাহিত এই তওবার দরজা এখনও খোলা রয়েছে কিন্তু এমন একদিন আসবে যেদিন বিনা নদী সেই দরজা বন্ধ করে দেওয়া হবে সেদিন আর শত তওবা করলেও তা কোনো কাজে আসবে না তাও বা হলো অনুশোচনা ক্ষমা প্রার্থনার পর অনুশোচনা করা অনুতপ্ত হওয়া লজ্জিত আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর দিকে প্রত্যাবর্তন আর আমরা ক্রমশ সেই দিনটির দিকে এগিয়ে যাচ্ছি যেদিন মৃত্যু চলে আসবে ও তবু দরজা আমাদের মুখের উপরে বন্ধ করে দেওয়া হবে এই মৃত্যু এমন এক বাস্তবতা যা কেউ অস্বীকার করতে পারে না আপনি যদি মৃত্যুর পূর্বে অনুশোচনা না করে থাকেন তবা না করে থাকেন তাহলে নিশ্চিত জেনে রাখুন মৃত্যুর পর আপনার এই আফসোস আর অনুশোচনা শতগুণ বেশি করতে হবে কিন্তু সেই আফসোস আর অনুশোচনা কোনো কাজে আসবে না কেবল আপনার আজাবই বৃদ্ধি করে থাকবে আমরা ক্রমশই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর যে কোনো দিন যে কোনো একটা দিন এমন একটা দেয়াল এসে পড়বে আমাদের সামনে আমাদের পেছনে যেদিন আর কোন দিকে ফেরার কোনো পথ খোলা থাকবে না সেদিন তবা করলে আল্লাহ সুবান তাল্লাহ মেনে নেবেন না আল্লাহ আপনাকে তবা করার একটা সুযোগ দিয়েছেন এবং সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার জন্য নিজেকে শোধরানোর সুযোগ রয়ে গিয়েছে এরপর আর কোনো সুযোগ নেই কারণ আল্লাহ সুহামতাল্লা বলছেন انما التوبه على الله للذين يعملون السوء ابي جهالا ثم يتوبون من قريب ثم يتوبون من قريب فاولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما অবশ্যই আল্লাহ তাদের তবাক উল করবেন যারা ভুল বসত্ব মন্দ কাজ করে এরপর অনতি বিলম্বে তবা করে এরপর অনতি বিলম্বে তবা করে এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আর আল্লাহ হচ্ছেন মহা জ্ঞানী রহস্যবিদ আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ইয়া তবুউ মিন কারিভ বা অনতি বিলম্বে তওবা করতে হবে অনতি বিলম্বে তবা করতে দেবী দেরি করা যাবে না তওবা করতে দেরি করা যাবে না এবং তওবা করতে দেরি করাটাও একটা নতুন পাপ ইবনেক কাসুর রাহেমাল্লা এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন ইবনেকুর রহমাল্লা বলেছেন কতটুকু তাড়াতাড়ি বা অনতি বিলম্বে এর অর্থ কি কতটুকু তাড়াতাড়ি তবা করলে সেটা কবুল হবে তিনি বলেছেন আল গারগারা আল গারগারা এর পর্যন্ত তবর দরজা খোলা থাকে আল গারগারা কি আল গারগারা হচ্ছে সেই সীমাবার সেই মুহূর্ত যখন একটা মানুষের আত্মা তার দেহ ত্যাগের প্রস্তুতি নিয়ে নেয় সেই মুহূর্ত আসার আগ পর্যন্তই কারো তবা কবুল হতে পারে এবং এটাকে আলোচুতালা বলছেন ইয়া বিলম্বে নাম করে। এবং আলোচ মালা আরো বলছেন আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমন কি যখন তাদের কারো মাথার উপরে মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তওবা নেই তাদের জন্য যারা কুপুরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে যে তবা করা হয় তার কোনো মূল্য নেই যেমনটা হয়েছিল ফিরাউনের ক্ষেত্রে সে যখন পানিতে ডুবে যাচ্ছিল মৃত্যু সামনে দেখতে পাচ্ছে ঠিক আগ মুহূর্তে তখন সে বলল এবার আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমানেছে বনি ইসরায়েলরা বস্তু তো আমিও তার এই অনুগতদের অন্তর্ভুক্ত সে মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছে বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত আল্লাহ তার এই কথার জবাবে কঠোর ভাষায় বলছেন এখন এই কথা বলছো অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং প্রথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুহামতাল্লা তার এই তবাকে গ্রহণ করেননি কারণ আত্মা দেহত্যাগের পূর্ব মুহূর্তে সে এই কাজটি করেছিল মৃত্যু উপস্থিত হওয়ার পূর্বে সে তো করেনি আর আমরা কখনোই জানি না কেউই জানি না আমরা মৃত্যুর কত কাছে উপস্থিত যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে আর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কেন দেরি করছি কিসের মিথ্যা আশায় আমরা এই জীবনকে দীর্ঘ বলে মনে করছি আমরা এমন অনেক ঘটনা জানি যেখানে আমরা দেখেছি যে মৃত্যু কোনোর ঘোষণা ছাড়াই এসে উপস্থিত হয় কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না মৃত্যুর ফেরিস্তা মালাকুল মাউদ অ্যাপয়েন্টমেন্টের পূর্বপ্রেরিত নোটিশ ছাড়াই আপনার কাছে এসে উপস্থিত হবে আর তখন এটাকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আমাদের হাতে থাকবে না আপনি যতই চেষ্টা করুন না কেন এটাকে ফেরানোর কোনো সুযোগ নেই যদি মৃত্যু এভাবেই আমাদের নিকট চলে আসে কোন ধরনের আগাম বার্তা না দিয়ে আমাদের কাছে এসে হাজির হয় তাহলে আমাদের সেই আল্লাহর দিকে ফিরে আসার তবা করার সময়টা ঠিক কখন দেখুন আল্লাহ সুতল্লা কত সুন্দর ভাষায় কুরআনে বলছেন বলছেন ইমানদারদের জন্য এখনো কি সেই খণ্ডে উপস্থিত হয়নি ইমানদারদের জন্য এখনও কি সেই মুহূর্তটি এসে পৌঁছায়নি যে তারা আল্লাহর স্মরণে আল্লাহ সুমাতালা যে সঠিক কিতাব নাজিল করেছেন তার স্মরণে তাদের অন্তরসমূহ বিগলিত হয়ে যাবে এবং সে তাদের মতো হবে না যাদের কাছে এর আগে আল্লাহর কিতাব নাজিল করা হয়েছিল এরপর তাদের উপর এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল যার ফলে তাদের অন্তরগুলো মন কঠিন হয়ে গেল এবং এদের মধ্যে এক বিরাট অংশই না ফর থেকে গেল। অর্থাৎ তবা করার ঠিক সময় হচ্ছে এখনই এই মুহূর্তে মুমিনদের জন্য এখনই তওবা করার সঠিক সময় কারণ বলা হচ্ছে ইয়ানি ইয়ানি এর মানে হচ্ছে ঠিক এখনই বৃদ্ধ হয়ে এরপর নয় আপনি এখন একজন যুবক আপনি জানেন আল্লাহ সুহামতাল্লাহ আপনাকে অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর আপনি কি না সিদ্ধান্ত নিলেন আপনি এখন এই যুবক বয়সে বিভিন্ন গুনাহের কাজে আল্লাহর অবাধ্যতার কাজে পাপাচারে লিপ্ত থাকবেন আর বুড়ো হলে এরপর তওবা করবেন সুফহান আল্লাহ এর মানে আসলে কি। এর মানে কি এই নয় যে আপনি আল্লাহ সুমান্তাল্লাহকে ধোকা দিতে যাচ্ছেন কিন্তু যে আল্লাহকে ধোকা দিতে চায় সেই ধোকা তার নিজের উপরই এসে পড়ে এবং উন্নতি লাভ করেছে আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন আর না পথ দেখাবেন এরপরে আত্মা বলছেন সেসব মুনাফিককে সংবাদ শুনিয়ে দিন সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য নির্ধারিত রয়েছে বেদনাদায়ক আজাব। আপনি এখন কালক্ষেপণ করছেন দেরি করছেন সময় নষ্ট করছেন আর মনে মনে ভাবছেন যে এক সময় ঠিকই তবা করে নেবেন কিন্তু জেনে রাখুন আপনি যদি কোরআন পরে থাকেন তাহলে দেখবেন যে সমস্ত আয়াতে কিয়ামতের দিনে লোকেদের আত্মচিৎকার আফসোসের কথা এসেছে সেখানে পেছনের মূল কারণটা হচ্ছে তাসভি তাসভি মানে হচ্ছে গরিমেশি বা কালক্ষেপণ করা এখন না আর একটু পর কালকে থেকে কালকে ফজর থেকে একবারে জুমার সালাদ পরে পর একবারে হজ করে নিয়ে তারপর ঠিক হয়ে যাব এই ধরনের মানসিকতা দেরি করা এটাই হচ্ছে কাল ক্ষেপণ বা তাসবি দেরি করা মানসিকতা আল্লাহর দিকে ফিরে আসতে দেরি করা কীভাবে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে দেরি করতে পারি যখন আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে তার দিকে ডাকছেন আল্লাহ সুহামতাল্লাহ একটা নিরাপদ এবং নিরাপত্তার দিকে নিরাপত্তার আলোয়ের দিকে নিরাপত্তার ঘরের দিকে আল্লাহ সুমতাল্লা তার বান্দাদেরকে আহ্বান করেন আল্লাহ সুহামতাল্লাহ সুরা ইউনুসে বলছেন আমরা তওবা করে নিজেদেরকে সংশোধন করতে যদি দেরি করি তাহলে আমাদের অনেকের ক্ষেত্রেই তওবা করার সুযোগ লাভ করা সম্ভব নাও হতে পারে যেমন আমরা দেখেছিলাম ফের আউনের ক্ষেত্রে যখন সে মৃত্যুর মুহূর্তে বলেছিল এখন আমি তওবা করে এখন আমি বনি ইসরায়েলরা যেই ব্যক্তির উপর ইমান এনেছিলো অর্থাৎ মুসা এবং মুসা রবের উপর ইমান আনলাম কিন্তু আল্লাহ সুমতাল্লা বলছেন এখন এই কথা বলছো অথচ তুমি ইতিপূর্বে না প্রমানি করেছিলে এবং পথ ব্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিল আল্লাহ সুহামতাল্লা তার সেই তওবাকে গ্রহণ করেনি কারণ সে মৃত্যুর পূর্বে মুহূর্তে তওবা করার জন্য বাহানা করেছিল অথচ এত দীর্ঘ হায়াতে সে কখনও অনুশোচনা অনুতপ্ত অনুভব করেনি আল্লাহর দিকে ফিরে আসতে চায়নি কিয়ামতের দিনে যখন মানুষগুলো বলতে থাকবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমি ভালো কাজে সময় খরচ করতে পারি তারা বলবে আমাদেরকে দুনিয়াতে ফেরত নিন যেন আমরা সৎ কাজ করতে পারি কিন্তু এই সব আফসোস বারবার যখন লোকেরা আল্লাহর কাছে পেশ করছে এর মূল কারণ হচ্ছে এটাই যে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল এবং সেই সময় পাওয়ার পরও সুযোগ পাওয়ার পরও গরিমসি করে তওবা না করে তারা সেই সময়কে নষ্ট করেছিল এবং এই জন্য তারা আফসোস করতে থাকবে এবং যার কারণে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন তাদের এই দাবিকে ফিরিয়ে দিয়ে যখন তারা বলবে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎ কাজ করতে পারি ভালো কাজ করতে পারি যা আমি করিনি আল্লাহ সুহামতাল্লাহ বলছেন কাল্লা না কক্ষণ নয় এগুলো তো তোমাদের শুধুমাত্র মুখের কথা মাত্র তো আর এ কারণেই আমরা ইনশাআল্লাহ তাল্লাহ সেই দিকে আমাদের মনোযোগ এবং দৃষ্টিকে ফিরিয়ে নেবো যেদিকে আল্লাহ সুহামতাল্লাহ তার বান্দাদেরকে আহ্বান করছেন আল্লাহাল বলছেন যে তোমরা ছুটে যাও সেই জান্নাতের দিকে যা নির্মাণ করা হয়েছে প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বা আল্লাহ ভীরু তাকওয়া সম্পন্ন বান্দাদের জন্য যার বিস্তৃতি আকাশ এবং জমিনের সমান যা আসমান এবং জমিনের সমান বিস্তৃত আসুন আমরাও সেই সুবিশাল জান্নাতির দিকে অগ্রসর হই এবং আল্লাহ সুমাহতআ আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করি ফিরে আসি আল্লাহ সুমন্ত আল্লাহ তওবার দরজাকে উন্মুক্ত করেছেন সুতরাং কতই না ভালো হতো যদি আপনি সেই দরজায় প্রবেশ করতেন নিশ্চয়ই তওবার দরজা রয়েছে যার প্রশস্ততা হলো পূর্ব এবং পশ্চিমের দূরত্বের সমান তহবার দরজার প্রশস্ততা হলো পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্বের সমান অপর একটি বর্ণনায় এসেছে এর প্রশস্ততা হলো সত্তর বছরের সমান পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত সেই তওবার দরজাটি বন্ধ করা হবে না নির হাদিস হাদিসে কুৎসিতে আল্লাহ সুমতাল আমাদেরকে আহ্বান করে বলছেন তার বান্দাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ ডাকছেন আল্লাহ সুমতাল্লাহ আহ্বান করে বলছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা তোমরা দিনে রাতে পাপ করো এবং আমি সব পাপ ক্ষমা করে থাকি সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও ফাস্ট্যাগ ফিরুনি আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সুবাহান মুসলিম শরীফের হাদিস যদি আপনি একজন আল্লাহর বান্ধা ক্ষমা চাইতেন তাহলে কতই না ভালো হতো মহান আল্লাহ সুবাহতাল্লাহ তার হস্ত প্রসারিত করেছেন তার ক্ষমার হস্তকে আল্লাহ সুবাহতাল্লাহ প্রসারিত করেছেন রাতের বেলায় যেন তিনি দিনের বেলায় গুনাহারীকে পাপকারীকে ক্ষমা করে দিতে পারেন এবং দিনের বেলায় আল্লাহ সুহামতাল্লাহ সেই ক্ষমার মহান হস্তকে প্রসারিত করেছেন যেন রাতের বেলায় তিনি গুনীকে ক্ষমা করে দিতে পারেন वाला और आल्ला सोहमत कोजुहत प्रदर्शन अल्पारगता एगुलो आल्ला सोहम्मला पसंद करें ना सूतरा अपनी जो सूर्य ग्रहण करतें तो कतईना उत्तम हत मर्यादा कत बस आल्ला सोहम्मला खूब ही खुशी हन जो तरह बंद्दा को्दा तवा कर तरह प्रत्यावर्तन कर आल्लाह खुशी हम से व्यक्त की कल्याण के घाटती होते देखो यदि রাসুল্লা সাল্লা বর্ণনা করছে নিশ্চয়ই আল্লাহ খুবই খুশি হন যখন কোনো বান্ধা তার দিকে তওবা করে প্রত্যাবর্তন করে সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে কিনে এক মরুভূমিতে সফর করছিল এবং সেই ব্যক্তি এক স্থানে বিশ্রামের জন্য একটু নামলো। এবং সে তার সওয়ারির উপরে বসে সফর করছিল এবং সেখানে তার খানাপিনা ছিল সে গাছের একটু ছায়া পেয়ে সেখানে ঘুমিয়ে পড়লো যখন জেগে উঠল দেখল যে তার বাহনটি কোথায় চলে গেছে তার উঠ কোথায় চলে গেছে সে তার বাহনের খোঁজ করতে থাকলো এক উঁচু টিলাতে উঠলো সেখানে তাকে দেখতে পেল না এরপর আরেক উঁচু টিলার উপরে উঠল কিন্তু সেখান থেকেও সে দেখতে পেল না তখন সেই মুসাফির তার অবস্থা আপনি চিন্তা করুন প্রচন্ড তাপ এবং পিপাশায় সে কাতর এবং সে দীর্ঘপথে খাবার নিয়ে তার সওয়ারির উপর বের হয়েছিল যখন সওয়ারিটি হারিয়ে গেল তখন সে একেবারে নিশ্চিত মৃত্যুর সামনে উপস্থিত এবং একবার এই টিলা আরেকবার আরেকটি উঁচু টিলাতে উঠেও যখন সে সওয়ারিকে দেখতে পেল না তখন সে মনে করল একেবারে নিশ্চিত মৃত্যুর সামনে সে উপস্থিত এই কারণে সে তার সেই বিশ্রামের স্থানে এসে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে পড়ল এবং এরপর রাসুল্লা সাল্লুসাল্লাম আদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন এরপর যখন প্রচণ্ড তাপ এবং কৃপাশায় কাতর হয়ে পড়ল তখন বলল আমি যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে গিয়ে শুয়ে থাকব। মরণ না আসা পর্যন্ত এরপর গাছের ছায় এসে শুয়ে পড়ল এবং তার বাহনটি ফিরে পাওয়ার ব্যাপারে একেবারে নিরাশ হয়ে পড়ল এই অবস্থায় একবার সেই বান্দা যখন গাছের নিচে শুয়ে পড়ল হঠাৎ সে মাথা উঠিয়ে দেখে মাথা উঁচু করে দেখে তার শিয়রে এসে তার বাহন দাঁড়িয়ে আছে এবং তার লাগাম মাটিতে হেচড়াচ্ছে যার উপরে তার খানাপিনা রাখা সে তখন দ্রুত ছুটে গিয়ে তার লাগাম ধরে এবং প্রচণ্ডভাবে খুশি হয় কেউ তবা করলে মহান আল্লাহ সুহামতাল্লাহ এই লুক এই লোকটির খুশির চেয়েও বেশি খুশি হন প্রিয় ভাই আমার সঠিক তবাকারির জন্য গুনা বা পাপ শেষ পর্যন্ত আল্লাহ সুহামতাল্লা নিকট একটা নম্রতা এবং বিনয়ী ভাব সৃষ্টি করে তার মাঝে অনুশোচনা জন্ম দেয় এবং একজন গুণাকারী তওবাকারীর চাপা কান্না বিশ্বজগতের প্রতিপালকের নিকট খুবই পছন্দনীয় বস্তু কোনো মুমিনবান্দা যদি তার গুণাহকে সদা সর্বদা চোখে চোখে রাখে আফসোস করে আল্লা নিকট লজ্জিত হয় তওবা করে ক্ষমা প্রার্থনা করে তাহলে তার মধ্যে একটা আন্তরিক অনুশোচনা এবং অনুতপ্ত ভাব সৃষ্টি হবে যার ফলে সে আগের থেকেও বেশি আনুগত্য এবং নেকির কাজ করতে থাকবে এবং তার অবস্থা এমন হয় শয়তান হয়তো আফসোস করে বলে বসে যদি আমি তাকে গুণের কাজে না লিপ্ত করতাম তাহলেই তো ভালো ছিল এই দেখা যায় কিছু কিছু আন্তরিক তবাকের অবস্থা তওবা করার পর সত্যিই খুবই ভালো হয়ে যায় মহান আল্লাহ সুখমাতাল্লাহ কখনও তার বান্দাদেরকে ছেড়ে দেন না যে বান্দা তার দিকে তবাক করে এগিয়ে আসে সেই বান্দাকে আল্লাহ সুখমাতাল্লাহ কখনোই ছেড়ে দেন না আসুন আমরা আল্লাহ সুখমাতাল্লাহর বান্দা হিসেবে তওবার দিকে এগিয়ে যাই আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করি এবং নিজেকে সেই দিনের উপর প্রতিষ্ঠিত করি যা আল্লাহ সুখমাতাল্লাহ আমাদেরকে দান করেছেন এবং এর মাধ্যমে আমাদের উপর অনুগ্রহকে আল্লাহ অনুগ্রহ অনুগ্রহকে পূর্ণ করেছেন